عليه ونعوه بالله من شعور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا نذل له ومن يطلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له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 জীদ অবারিম কম ইবরাহি মারি ইব রাহী ইন্দম মজীদ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 আলে আলীমানের এই আয়াত বিভিন্ন প্রসঙ্গে আমরা বহুবার শুনেছি যার সহজ অর্থ হচ্ছে নবী মুহাম্মদুর রসুল্লাহ আলি ওমকে উদ্দেশ্য করে বলছেন আপনি বলুন ইনকুমতুম তোহিবুন আল্লাহ যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো উনি মানে তোমাদের দাবি যদি হয় তোমরা আল্লাহকে ভালোবাসো তো এই দাবির প্রমাণ দে আর সেটা হচ্ছে ফেত্তাবি আমি নবীকে ইতিবাহ করো আমাকে অনুসরণ করো তাহলে তুমি তোমার দাবিতে তো সত্যবাদী হবাই সাথে আরো পুরস্কারও আছে তোমার জন্য সেটা হচ্ছে এবং তোমার গুনাগুলো মাফ করে দিবে এই আয়াত রসুলের অনুসরণ অনুকরণ শূন্য বা এসব বিষয়ে আমরা বহুবার শুনেছি আজকে তিলাওয়াত করলাম ভিন্ন এক মাকসাদে সেটা হচ্ছে সময়ে বর্তমান সময়ে যে সমস্ত ফেতনাগুলো মাথা চারা দিয়ে হচ্ছে যুগে যুগে ছিল এই ফেতনাগুলো অলামায় হাক সেগুলোর প্রতিরোধ করেছেন সেগুলো আর দাঁড়াতে পারে নাই যখনই ওম্মদ অসতর্ক হয়েছে অসচেতন হয়েছে তখনই এই ফ্যাতনাগুলো আবারও মাথা চারা দিয়ে ওঠার চেষ্টা করে এই জন্য এখন আমাদের দায়িত্ব আপনাদেরকে এই বিষয়ে সচেতন করা সতর্ক করা সেই ফ্যাতনাগুলোর অন্যতম ফ্যাতনা হচ্ছে একটা হাদিস অস্বীকারী এক শ্রেণির মানুষ সমাজে বসবাস করে যারা হাদিস মানেন নিজেদেরকে দাবি করে আহলে কোরআন কোরআন কেন খুব সাদামাটা জবাব তাদের দলিল প্রমাণ জাল্লাহ সুবাহ কুরআন করিমে কোরআন হিফাজতের নিয়েছেন আল্লাহ বলছেন যে নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি এবং অবশ্যই অবশ্যই এই কোরআনের হেফাজত আমি করব এটা আল্লাহর ওয়াদা যেহেতু আল্লাহ সুবাহান তালা কোরআন হেফাজতের জিম্মাদারি নিয়েছেন এই জন্য কোরআন ঠিক আছে অবিকৃত আছে কোরআনকে আমরা মানি আর যেহেতু হাদিসকে আল্লাহ তালা হেফাজতের জিম্মদারি নেন নেই এই জন্য আমরা হাদিস মানি না কারণ হাদিস এগুলো বিভিন্ন মাধ্যমে আমার পর্যন্ত আপনাদের পর্যন্ত পৌঁছেছে এই মাধ্যমগুলো খেয়ানত করতে পারে ভুল হইতে পারে নানা রকমের সন্দেহমূলক কথা সংশয় ঢুকায় দেয় তারা সাধারণ মানুষ তো এরকমই বুঝে এটা সাধারণ মানুষ যারা দিনদার না তারা তো খাবেই जलिस बहु ए रखें जरा गोपने एक भाई नियमित नाम पढ़त असुस्थार कारण ना दिनदारीनदार क्या भुगते हदीिसा तरह ग्रहणजोग्य मना कारण अल्लाह तैफाल तु जिम्मेदारी नाई কদিন আগে এক যুবক তার বাবাকে নিয়ে গেছেন আমার কাছে তার বাবার মধ্যেও তার আশপাশের কেউ এই সন্দেহ সংশয় ঢুকা দিতেছে এই সংশয়গুলো খুব সহজে ঢুকাইয়া দেয় আপনি মনের বিরুদ্ধে গিয়ে হয়তো এই বিশ্বাসের উপর থাকার চেষ্টা করতেছেন যে না হাদিস ও গ্রহণযোগ্য কিন্তু আপনার মনের মধ্যে একটা সংশয় কিন্তু ঢুকা দিতেছে তখন আমলগুলো দুর্বল হয়ে যায় একসময় আপনার মনের সংসায়ের সাথে যখন শৈতানের অশ্বাসা জুড়ে তখন এটা শক্তিশালী হয়ে আপনাকেও সেই পথের অনুসারী বানিয়ে দেয় আস্তে আস্তে শয়তান নানা রকমের কৌশল অবলম্বন করে স্পষ্ট কথা এটা যারা হাদিস মানবে না মনকিরিনে হাদিস হিসাবে পরিচিত যারা আমাদের কাছে হাদিসকে যারা মানবে না তারা প্রকৃত অর্থে আইনকেই মানে এটা শয়তান নানাভাবে আমাদেরকে এটা আমাদের সামনে পেশ কর দেখুন ইয়াহুদিন আসারাদের কাছে যদি তাদের অবিকৃত কিতাব থাকত যে কিতাব বিকৃত হয় নাই তাওরাত বিকৃত হয় নাই যদি থাকতো ইঞ্জিল বিকৃত হয় নাই এমন যদি থাকত যদিও নাই সব বিকৃত হয়ে গেছে যদি থাকতো আর এই অবস্থায় যদি তারা ওর আনকে না মানত তো কি বলতো তারা তারা বলতো যে তোমরাও আসমানি কিতাব মানছ আমরাও আসমানি কিতাব মানছি তো তাদের ওই কথা তো বাস্তবসম্মত ছিল যে তারা আসমানি কিতাবই তো মানতেছে তওরাত আসমানি কিতাব ওর যে আল্লাহ নাজিল করেছেন তাওরাত ওই আল্লাহ নাজিল করেছেন ইঞ্জিল যে আল্লাহ নাজিল করেছেন ওর আন ওই আল্লাহ নাজিল করেছেন তো এটাও আল্লাহর বিধান ওটাও আল্লাহর বিধান তো আমি তাওরাত মানি প্রবলেম কোথায় আমি ইঞ্জিল মানি প্রবলেম কোথায় এখন তো আমরা বলছি যে এগুলো বিকৃত হয়ে গেছে কারণ কাজে এগুলো মানা যাবে না তখন কি বলতাম যদি বিকৃত না হইত তখনও একই কথা যে তাওরাত ইঞ্জিলকে যদি কেউ মানে সে আম না মেরে থাকতে পারে না কেন কারণ ওই তওরা ইঞ্জিলের মধ্যেই তো কথা আছে যে নবী আসবেন ម�um ул, ម Tabith müssen R находятся ម payment about smoke death, 18 horses many times ś bild multiple山õlog realised មum o Lord sallallahu មum oág meals وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّب۪يينَ لَمَا آتَيْتُكُمْ مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ সমস্ত নবীদের কাছ থেকে কি ওয়াদা লমা কিতাবিমা তোমাদেরকে যাদেরকে আমি যা কিতাব দিয়েছি হিকমত দিয়েছি দিয়েছি এরপর যখন তোমাদের কাছে যদি একজন রসুল আসেন মুসদ্দিক যে হ্যাঁ আসমানি কিতাব ছিল তোমাদের কি কর্তব্য হবে মিনুনা তখন অতীতের সব বাদ দিয়া ওই নবীর মা আনা তাকে সহযোগিতা করা তোমাদের জন্য জরুরি আল্লাহ জিজ্ঞেস করছেন কল আ করার তুম তোমরা কি মেনে নিল সমস্ত আম্বিয়া আলী সাল্লাসাল্লাম স্বীকার করেছিলেন আকরর না হ্যাঁ আমরা অঙ্গীকার করলাম যে নবীকে পেলে আমরা তাকে নবী হিসাবে মানব এবং সেটার বাস্তবায়ন হয়েছে হজরত নবী সাল আলী আসাল্লাম যখন মেয়ারাজে যাচ্ছিলেন তখন যাবেন হচ্ছে কি মেয়ারাজে আল্লাহর সাথে সাক্ষাতে ওই পথের মধ্যে বায়তুল মোকদ্দাসে আবার কেন যাওয়া প্রশ্ন আসে তার অনেক হ্যাকমতের মধ্যে এটাও একটা অন্যতম হ্যাকমত যে আল্লাহ তালী আলিম সাল্লা থেকে আমাদের নবীকে ইমাম হিসাবে মেনে নেওয়ার যে অঙ্গীকার নিয়েছিলেন দুনিয়া থেকে এর বাস্তব সত্য করে আল্লাহ তালা তারপর তার নবীকে আসমানে উঠাইছেন কারণ বাইতুল মুকদ্দাসে রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম সমস্ত নবীদের ইমামতি করছেন তার ইমামতিতে সবাই নামাজ আদায় করছেন তো আল্লা রসুলকে আল্লাহ তালা দুনিয়া থেকে সমস্ত নবীদের ইমাম বানিয়ে যেটা তিনি পূর্বে তাদের থেকে অঙ্গীকার নিয়েছিলেন এই অঙ্গীকার এখন বাস্তব রূপ দিয়ে আল্লাহ তাহা তারপর তার হাবিবকে আকাশ উঠাইছেন হাজরিন কাজেই ওই ইয়াহুদিন আসারাও যদি দাবি করে যে আমরা আসমানি কিতাবি মানি তাহলে তারা সেই দাবিতে ভুল কেন যে তোমরা যদি তাওরক মানত যদি ইঞ্জিল মানতা যদি জবুর মানতা তাহলে ওই কিতাবগুলোর মধ্যে তো এই কথাও আছে যে শেষ জামানায় নবী মোহাম্মদ আসবেন তাকে মানতে হবে তোমরা তো নবীকে মানো নাই যদি নবীকে মানতা তাহলে ওর আন গ্রহণ করতা অন্য সমস্ত কিতাব বাদ দিতা তো কাজে তাদের ওই দাবি মিথ্যা ঠিক শয়তান ওই প্রক্রিয়ায়ও কিছু মানুষকে ধোকায় রাখছে আমাদের অনেক বাচ্চাদের কাছ থেকে আমরা শুনি ইউনিভার্সিটিতে ওই রকম বুদ্ধিজীবী কিছু আছেন আমরা বলি বুদ্ধিজীবী আসলে এই বুদ্ধিজীবী মানিকটা একটু ভিন্ন টাইপের মৎস্যজীবী যারা মাছ ধরে আর মাছের ব্যবসা করে মাছ বিক্রি করে কৃষিজীবী যারা কৃষি খাওয়ার কাজ টাজ করে সেখানে কৃষিপণ্য বিক্রি করে তাদেরকে আমরা কৃষিজীবী বলি তো ওই বুদ্ধিজীবীরাও যারা বুদ্ধি বিক্রি করে খায় যারা ইয়াহুদিন আসারাদের কাছে নিজের মস্তিষ্ককে বিক্রিত করে বিক্রি করে দিয়েছে তাদের দালালি করা এটাই হচ্ছে তাদের কাজ দিন শরিয়ার বিরুদ্ধে মন্তব্য করা বক্তব্য দেওয়া মুক্ত মন নিজের মুক্ত চিন্তা মুক্ত চর্চার নামে ইসলামকে আক্রমণ করাই যাদের টার্গেট সেই সমস্ত বুদ্ধিজীবী চুক্তিজীবীদের কাছ থেকে এই এইরকম কিছু কথা আমরা শুনি ওই বাচ্চাদের কাছ থেকে শুনি যারা বলেন যে ক্লাস আমাদের আমাদেরকে এরকম বলেন নওয়াজিল্লাহ যে তওরা তো আসমানি কিতাব তারাও ঠিক ইয়াহুদিরাও ঠিক তারা বাতিল না খ্রিস্টানরা বাতিল না মুসলমানরাও বাতিল না সবাই ঠিক সুন্দর লাগে কথা শুনতে কিন্তু বাস্তবতা হচ্ছে যেটা একটা ধোকা ধোকার একটা প্রক্রিয়া শয়তানের। ঠিক শয়তানের ধোকার ওই প্রক্রিয়ার মধ্যে মুসলমান আমদারি কিছু মানুষকেও শয়তান ধোকার মধ্যে রাখছে সেটা কোনটা এই যে কোরআন মানি কিন্তু হাদিস মানি না কারণ কোরআন আল্লাহ তাল হেফাজতের জিম্মেদারি নিছেন। কিন্তু হাদিস আল্লাহ তাল হেফাজতের জিম্মেদারি নেন নাই কাজে আমরা হাদিস মানব না আশ্চর্য কথা এ বিষয়ে কিছু আয়াত এই আয়াতটাও আজকে যে তেলাবাত করলাম বললাম যে সবসময় তো শূন্যতার বিষয়ে অসলের অনুসরণ কারণের ব্যাপারে এই আয়াতটা তেলাবাত করি আজকে ভিন্ন উদ্দেশ্যে তেলাওয়াত করলাম তার আগে অন্য কিছু আয়াতও শুনি আমরা তো এই কথাটা মাথায় রাখতে হবে শুরুতেই যে যারা বলে আমরা হাদিস মানি ওর আন মানি হাদিস মানি না প্রকৃত অর্থে তারা ওর আন না কেন এটা এই আয়াতগুলো শুনলে আপনারা বুঝবেন যে কেন এটা আমি বললাম জাতীয় আয়াত আয়াতের মধ্যে বিভিন্ন শব্দের হের কিন্তু বক্তব্যগুলো একটাই যেমন এক আয়াত আল্লাহ সুবাহানার মধ্যে বলছেন وَيُزَكِّيْكُمْ وَيُعَلِّمُكُمُ الْكِكَابَ وَالْحِكْمَةَ وَيُعَلِّمُكُمْ مَا لَمْ تَكُونُوا تَعْلَمُونَ It don't check ayat. And now ayat is Surah Al-Baqarah al-Nudhi. Hadidat al-Khalilullah, Ibrahim alayhi salatu wassalam ir-du'ata. Allaha ta'ala bal-chal. Rabbana wa يَجْعَلُ عَلَيْهِمْ آيَاتِكَ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُزَكِّيهِمْ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ একই প্রসঙ্গ সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলেন لقد منَّ الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من কুরআন করিমে নাজিল করেছেন সবগুলোর বক্তব্য একটাই যে হে নভি আপনাকে আমি কিছু দায়িত্ব দিয়েছি সে দায়িত্বগুলো কি এক এক আয়াত এক এক রকম বক্তব্য কথাগুলো একটাই কামা অরসাল নাফি কুম রসুল কুম প্রথম যেটা বললাম যেমন আমি তোমাদের কাছে এমন এক রসুল পাঠিয়েছি তিনি কি করেছেন তার কাজ কি মিশন কীলু আলী কুম আয়াতা এটা তার মৌলিক একটা মকসদ আল্লাহ রসুলকে পাঠানো দুনিয়ায় আর মৌলিক একটা মকসদ হচ্ছে আল্লাহ তাল কিতাবকে আসমানি কিতাবকে হুবু হু রসুল আমাদেরকে তিলত করে শুনিয়েছেন এটা একটা মৌলিক মকসদ এবং আমাদেরকে কোরআনের তালিম দিয়েছেন আল্লাহ রসুল কোরআন শিখাইছেন এই আল্লিবুল কুমুল কিতা বা ওল হিকমা কোরআন তালিমের সাথে সাথে আরেকটা শব্দ আল্লাহ উল্লেখ করেছেন সেটা হচ্ছে আল হেকমা হিকমার তালিমও তিনি তোমাদেরকে দিয়েছেন তাহলে বোঝা গেল যে কোরআন এবং হেকমা দুইটা ভিন্ন জিনিস রসুল কোরআন এর তালিম দিয়েছেন এবং হেকমা শিক্ষা দিয়েছেন আরবি গ্রামার একটা বাংলা গ্রামেরও একটা নিয়ম সেটা হচ্ছে আগের শব্দের আগের কিছুর সাথে যখন মিলানো হয় আমরা এটাকে আরবিতে বলি হরফে আফ এবং ও এই জাতীয় শব্দগুলো এবং যেখানে পড়বে তার আগেরটা এবং পরেরটা ভিন্ন ভিন্ন হয় আমার কাছে জায়দ আসছে এবং অমর আসছে আর মানে হচ্ছে জায়দ এবং অমর দুইজন ভিন্ন ভিন্ন ব্যক্তি ঠিক এই আয়াত ওরব্বুলি আলমীন বলছেন তিনি তোমাদেরকে কোরআন এবং হেকমায় শিক্ষা দিবেন। তো কী বোঝা গেল ওর এবং হিকমা দুইটা ভিন্ন ভিন্ন জিনিস ওর আন আর হিকমা এক জিনিস না সেই ভিন্ন জিনিসটা কি সেই ভিন্ন জিনিসটা হচ্ছে মুফাসিনে কেনাম ব্যাখ্যায় বলেছেন সেই ভিন্ন জিনিসটা হচ্ছে কোর আনের ব্যাখ্যা কোর আনের ব্যাখ্যা তশ্রী করেছেন কোরআন আমাদের কাছে অস্পষ্ট অনেক বিষয়ে আল্লাহ সুবাহ রসুলকে হুকুম করেছেন যে আপনি এগুলো ব্যাখ্যা করে মানুষকে শুনাইয়া দেন এটা কোরআনের ভাষায় রসুলের কোরআনের ব্যাখ্যাটাকে কোরআনের আর জিজ্ঞেস করেছেন তিনি বলেছেন রসুলের জীবনটাই হচ্ছে কোরআন পুরা রসুলের জীবনটাই তো কোরআন তো বুঝা গেল রসুল করিম সাল আলি আসাল্লাম কোরআনের তেলাতের সাথে সাথে তো রসুলের সুন্নার কথা রসুলের হাদিসের কথা কোরআনিত আছে তা আমি কেন মানব না সেটা এই হচ্ছে এক কথা দ্বিতীয় হচ্ছে যে আয়াতে কেরিমা তিলাবত করলাম এই আয়াতে আল্লাহ তারা বলছেন যে তারা যেন আপনাকে মহাব্ব আমাকে মহাব্বতের দাবি করলে তারা যেন আপনাকে ফলো করে তো রসুলকে আমরা কিসের কারণে ফলো করব কি কি ফলো করব রসুলের যে রসুল যা তিল করে তা শুনবো এটাই কি ফলো করা এটা ফলো করার এটা তো বলে না এটা তো শোনার কথা আসতো যে রসুল যেটা তেলাবাত করে তোমরা সেটা মনোযোগ দিয়ে শোনো সেটা তো ভিন্ন আয়াত আসছে যখন করে আন তিলাত করা হয় তখন মনোযোগ দিয়ে শোনো সেটা তো ভিন্নভাবে আল্লাহ বলেছেন তো বোঝা গেল রসুলকে ফলো করা উদ্দেশ্য যে কোরআনের তিলাওয়া কেবল তানা বরং রসুলের জীবনকে ফলো করা আর ওই রসুলের জীবনটাই হচ্ছে হাদিস রসুলের জীবনটাই হচ্ছে শূন্য কাজেই কেউ যদি ওই হাদিসকে অস্বীকার করে তাহলে প্রকৃত অর্থে সে কোরআনের এই আয়াতকেই অস্বীকার করে অন্য একটা আয়াত আসছে আল্লাহ সুবাহ তালা বলছেন জানিয়েছেন যা করতে বলেন তা কর আঁকড়ে ধরো আর রসুল মা নাহ কুমান যা থেকে রসুল নিষেধ করেছেন ফেন সেগুলো থেকে বিরত থাকো তাহলে আল্লাহ তাহলে হুকুম করতেছেন যে আমার নবী তোমাদেরকে যে সমস্ত জিনিস করতে বলবে এটা করবা আমার নবি তোমাদেরকে যে সমস্ত জিনিস করতে মানে করবে তোমরা সেটা করবা না বিরত থাকবা তো কি বোঝা গেল যে কেউ যদি রসুলের সুন্নাহকে অস্বীকার করে প্রকৃত অর্থে তিনি কোরআনের এই আয়াতকেই অস্বীকার করতেছেন কোরআনে এই এইরকম হাজারো আলামত আছে যে আল্লাহ রসুলকে ফলো করার কথা আল্লাহ তালা বলেছেন সুরা হাজাবের মধ্যে আল্লাহ তালা যারা আল্লাহ এবং আখরাতে বিশ্বাস করে তাদের জন্যে রসুল আদর্শ উত্তম নমুনা বানাইছে তো রসুলের কাজ রসুলের কথা রসুলের মৌমতা এই সব কিছুই হচ্ছে আমাদের জন্য উত্তম নমুনা কোরআনে আল্লাহ বলতে স্যার যে রসুল হচ্ছে তোমাদের জন্য উত্তম নমুনা কোরআনে আমি অনেক হুকুম দিয়েছি যেগুলো ব্যাখ্যা দিই নেই তোমরা যখন সেগুলোর ব্যাখ্যা পাব না তখনই তোমরা রসুলকে নমুনা বানাইলেই ব্যাখ্যা পেয়ে যাবা খুব সহজ কথা এই এইরকম বহু হুকুম আসছে আল্লাহ তালা হুকুম করতে স্যার আকিম নামাজ কায়েম করো নামাজ পড়ো তোমরা দিনের দুই অংশে দুই ভাগে দুই দিকে এবং রাতের এক অংশে নামাজ পড়ো কায়েম করমাজ পাস ওয়ক তো আমি কিভাবে বের করব এটা আসলে এই সন্ন্যাসকে অস্বীকার করা এটার পেছনে আসলে শয়তানের যে বড় ভূমিকা যে কারণে শয়তান আমাদেরকে ধোকা দিচ্ছে সেটার মূল কারণ হচ্ছে উম্মতকে দিন থেকে দূরে সরে এটা হচ্ছে মূল কথা কারণ কারণ তখন আপনার মধ্যে আস্তে করে এই কথা প্রকাশ পাবে যা আল্লাহ বলছেন নামাজ কায় করতে কোরআনে আর কিছু বলা নাই যেহেতু কোরআনে বলা নাই সেহেতু তোমার জন্য চিহ্নিত করতে পারো ইয়ে হুদিরা দাঁড়ায় দাঁড়ায় তুমিও দাঁড়ায় দাঁড়ায় কাজ সরে আস্তে আস্তে উম্মতে মহাম্মদিকে ইয়হুদি বানায় ছেড়ে দিবে যেহেতু কোরআনের মধ্যে আসছে খালি নামাজের কথা বক্ত হবে কাজে তুমি জিন্দগির যে কোনো একবার পড়লে কোরআনের এই ওপর আমল হয়ে যাবে জিন্দগিতে একবার নামাজ পড়লে কোরআনের এই আয়াতের আমল হয়ে যাবে ও ভাই আমাকে আপনাকে সারা জিন্দগির জন্যে বে নামাজি বানাইয়া তারা জাহান নামে পৌঁছায় নেওয়ার ব্যবস্থা করতেছে এখন আমার কি করতে হবে আমাকে সুন্নায় যেতে হবে হাদিসে যেতে হবে যে যেহেতু আল্লাহ বলে নামাজ অন্য আয়াতে বলেছেন তোমাদের রসুল হচ্ছেন উত্তম আদর্শ এখন রসুলের কাছে আমাকে যেতে হবে গিয়ে দেখতে হবে তিনি কিভাবে নামাজ পড়ছেন তিনি কয়বেলা নামাজ পড়ার কথা বলেছেন তিনি নামাজ কিভাবে কায়েম করেছেন আজানের ব্যবস্থা করেছেন জামায়াতের ব্যবস্থা করেছেন মসজিদের ব্যবস্থা করেছেন ওয়াক্তের কথা বলেছেন আওয়াল আউ্য়ালের কথা বলেছেন আফরে রক্তের কথা বলেছেন মাকরু রক্তের কথা বলেছেন ফরোশের কথা বলেছেন ওয়াজিবের কথা বলেছেন সন্ন্যের কথা বলেছেন সব কিছু তিনি বলেছেন কাজে তিনি যেভাবে বলেছেন সেভাবেই আমি করব তিনি তাই বলেছেন সল্লু কামা হয় তুমনি ও নামাজ কেমনে পড়বো আমি যেমনি পড়ি বাস এখন যদি হাদিস না মানেন তাহলে নামাজ পড়ার দরকার নেই জিন্দগিতে যে কোনোভাবে একবার নামাজ পড়লেন সলার ব্যাখ্যা তখন একটা দিয়ে দিতে পারে যে সলা মানি ইস্তিকারের অর্থে দরুদের অর্থ সলা আসে সলালে আপনি নামাজ থেকে বঞ্চিত করার কত বড় সরকারি আসছে তোমার উপর রোজা ফরজ। আমার উপর রোজা ফরজ। রমজান মাস রোজার রাখার মাস এই রোজা আমি রাখব কিন্তু ওর আনে আমার কাছে এই ব্যাখ্যা এই স্পষ্ট কথা নাই যে আমি যদি রোজার মধ্যে ভুলে খেয়ে ফেলি আমার কি হবে ওর আনে এই কথা নাই যে আমার টাইমটা কোনটা হবে খাওয়ার টাইমটা কোর আনে আসছে যেটা সাহবায় কারাম তো বুঝেন নাই হাদিসে আসছে সাহবায় কারাম বুঝেন নাই কোর আনে আসছে যে ওই সাদা আবরণ যখন কালো আবরণ থেকে আলাদা হবে তখন পর্যন্ত খাইতে পারবা সুরা বা কারোর মধ্যে আসছে সাদা রেখা যখন কালো রেখা থেকে আলাদা হয়ে যাবে দুইটা সুতা রাখতেন একটা কালো সুতা একটা সাদা সুতা বালিশের নিচে দুইটা দেখতেন যদি সাদা কালো পার্থক্য করা যায় বুঝতেন যে সকাল হয়ে গেছে আর খাওয়া যাবে আল্লাহ রসুল বলছেন আরে এই অর্থ না এই অর্থ না অর্থ হচ্ছে ওই আকাশের দিকে তাকাও আকাশের মধ্যে সাদা কালো রেখা পড়ে ওই রেখা দেখে তোমাকে স্যারির চেষ্টায় নির্ধারণ করতে হবে তাহলে কোরআনের ব্যাখ্যা আব সাহাবায় কারি জানতেন সব জানতেন তা সত্ত্বেও কোরআনের এই বক্তব্য তারা বুঝেন নাই আল্লাহ তালা এইরকম বহু জায়গায় রেখেছেন বক্তব্য স্পষ্ট করেন নাই শুধু হুকুম দিয়ে গেছেন ওই বক্তব্য স্পষ্ট করার জন্যে আমাকে আরেকটা হুকুম দিচ্ছেন সেটা হচ্ছে মধ্যেই তোমার জন্য উত্তম নমুনা উত্তম আদর্শ এই জায়গা হুকুম বুঝে না আসলে রসুলের কাছে চলে যাও তিনি ব্যাখ্যা দিয়ে দিবেন সেই রসুলের কথাই যদি অস্বীকার করা যায় জীবনে কয়বার রোজা রাখবো এর কথা নাই হজের মাস আর আসছে আতিনা হজ ওমরা কে পুরা করমরা পুরা করবো হ্যাঁ আমার সময় থেকে কি অবস্থা এই সব কিছু ব্যাখ্যা দিছেন জীবনে একবার করলেই হবে না প্রতি বছর করতে হবে বছরে একবার ফরজ কি কি সম্পদ থাকলে ফরজ, কি কি সমস্যা থাকলে আমাকে হজ করতে হবে না এই সব কিছু রসুল বলে দিয়েছেন যদি রসুলের হাদিস না মানা যায় আমি নিজেরই যে মুস্তিশাপ হয়ে যাব কি মুস্তিশাপ যে আমার যেহেতু একটু সমস্যা পেটের সমস্যা গ্যাস্ট্রিক আমার জন্য হজ না করলেও চলবে ও ভাই গ্যাস্ট্রিকের কারণে হজ না করলে চলবে এইরকম কোনো কথা হ্যাঁ রসুলের হাদিসকে অস্বীকার করলেই এইরকম ফতুয়া দেওয়া সহজ হয়ে যাবে কোরআনের অপব্যাখ্যা করা সহজ হয়ে যাবে এবং তাই করা হচ্ছে আজকের ইয়াহুদিনাসারা ওই যে আপনাদেরকে প্রায় শুনেই উত্তরবঙ্গ পার্বত্য অঞ্চলে যে সমস্ত জায়গায় খ্রিস্টানরা মুসলমানদেরকে খ্রিস্টান বানিয়ে ফেলছে তারা এই কোরআনের অপব্যাখ্যা দিয়ে দিয়েই মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছে কেন যে কোরআনের ব্যাখ্যা তারা নিজেরা দিচ্ছে কোরআনের ব্যাখ্যা যে রসুল একটা দিয়েছেন সেটাকে পাশ পাশ কাটা গেছে আর কোরআন এ ব্যাখ্যা যখন রসুলকে পাশ করা হবে তখনই তো মানুষ ভুল করবে নিশ্চিত আল্লাহ বলতে আপনি শোনাবেন ওই রসুলের বয়ানই তো তুমি যদি রসুলের বয়ানকে অস্বীকার করো তো এই আয়াতকে স্বীকার করা হয়ে যাবে এই রুকুম বিয়ের মাস আছে বিয়ের মাস আল্লাহ তালা হুকুম করছেন বিয়ে কর বিয়ে করাও আন কি হল আয়াম আমিনুম ঐমা ইকুম উপযুক্ত সন্তানদেরকে বিয়ে করাও হ্যাঁ অবতাকুমা আমলে কাত আইমা তোমাদের অধীনস্থ যারা তাদেরকে মালের বিনিময়ে গ্রহ গ্রহণ করো এইরকম হুকুম আসছে বিভিন্ন জায়গায় কিন্তু মহর কত হবে বিয়ের শর্তগুলো কি তালাকের মাস আলাদা কী কয় তালাক দিলে বিবিকে আর গ্রহণ করা যাবে না কিভাবে তালাক দিতে হবে সব কিছু নিয়ম কোন আনে তো নাই তা আমি থেকে জানবো আজানের নাস থেকে জানবো আজানের শব্দ কোরআ আনে নাই আমি কোর থেকে জানবো এই সব কিছু অ্যালোমেলো বিভ্রান্ত করাই আমাকে ওই ইয়াহুদিন আসারার মতো একটা নতুন ধর্ম আমরা তৈরি করে ফেলতেছি নতুন ধর্ম এটা হাদিসকে অস্বীকার করে আমরা বলবো নতুন ধর্ম এটা কাদিয়ানি তারাও নিজেদেরকে মুসলমান দাবি করে কাদিয়ানি যারা নিজেদেরকে মুসলমান দাবি করে কিন্তু সেই মৌলিক একটা বিষয়কে অস্বীকার করার কারণে তাদেরকে আমরা অমুসলিম বলি সেটা গুন্ডা সেটা হচ্ছে হাতমে নবুয়তকে অস্বীকার করে তারা রসুল করিম সাল্লা আলী আসাল্লামকে শেষ নবী হিসেবে অস্বীকার করে তারা এতটুকুই পার্থক্য ভণ্ড নবী মির্জা গুলাম মাহমুদকে আদিয়ারি সে নবুমতের দাবি করেছে নতুন ধর্ম তো তারাও নিজেদেরকে মুসলমান দাবি করে তারাও কোরআন পরে কোরআনের কথাই বলে সব কিছু তো তাদেরকে অমুসলিম কেন বলি যে মন গোড়া ব্যাখ্যা তারা দিচ্ছে সেজন্য বলি নিজের মন মতো ব্যাখ্যা দিয়ে নতুন ধর্ম তৈরি করে দিয়েছে এখনো যদি কেউ নিজের মন মতো ব্যাখ্যা দিয়া কোরআনের দিয়ে যদি নতুন ধর্ম তৈরি করে সেও নিজেদেরকে মুসলমান দাবি করলেও তাহলে কোরআন দাবি করলেও হাদিসকে অস্বীকার করা মানে হচ্ছে কোরআনকে অস্বীকার করা তার মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম এদের সম্পর্কে একটা হাদিসও বলেছেন আবু দাউদের হাদিস রসুল করিম সাল করেন আলা উলতি আমাকে কোরআন দেওয়া হয়েছে এবং তার মতো আরও কিছু রসুলকে আল্লাহ তালা কোরআন দিয়েছেন এবং কোরআনের বুঝ দিয়েছেন সোজা কথা কোরআন বুঝ দিয়েছেন আরও অনেক আলেম দিয়েছেন আল্লাহ তালা আল্লাহ তাল রসুলকে অনেক আলেম দিয়েছেন তিনি নিজেই বলতেছেন সাথে রসুল বলে না আলে রজুল সব আনিকা এমন এক সময় আসবে যে মোটা শরীর ভণ্ডদের যে শরীর মোটা হবে এটা রসুলের হাদিস থেকে বোঝা যায় ওই সমস্ত দেখলে কুতুবাগীদের কথা আমার মনে পড়ে যে রসুল বলেছেন যেই এইরকম এক সময় আসবে যে রজুল সব শরীর মোটা তাজা কি দাবি করবে আরাম আয়ে তার আরিকা তার সিংহাসনে বসে বসে সে ভতুয়া দিবে কি ভতুয়া সে বলবে কোরআন তো তোমরা কোরআনকে ফলো করো তুমি হালাল সেখানে হালাল যা পাবে তাকে ফাহিল্লু তাকে হালাল মানো তুমি হরাম ফাহরিমু সেখানে যা হরাম পাবে সেগুলোকে তোমরা হরাম মনে করো এই বক্তব্য সুন্দর বক্তব্য সে দিবে কোরআনের হালালকে হালাল মানো حرام হরামকে হরাম মানো আর কিচ্ছু না হাজরত রসুল করিম হারাম করলে আল্লাহ হালাল করলে যেটা হালাল হয় রসুল হালাল করলেও সেটা হালাল হয় কাজে কেউ যদি আল্লাহর হারামকে হারাম মানে রসুলের হারামকে হারাম মানে না প্রকৃত অর্থে সে আল্লাহর হারাম মানে সহজ কথা এই জন্যে রসুল করিম সাল্লা আলী আসাল্লাম বলেছেন যে না আমার কথাও তোমাদেরকে মানতে হবে আলা আল্লাহ হেমারুল্লাহ একটা মেসাজ দিয়া দিচ্ছেন রসুল ওই যে পালতু গাদা ঘরের যে সমস্ত গাঁদা মানুষ পালে এগুলোকে রসুল বলছেন তোমাদের জন্যে হালাল না এবং যে সমস্ত হিংস্র জানোয়ার আছে সেগুলো তোমাদের জন্য হালাল না এটা একটা উদাহরণমূলক কথা কেন রসুল বলছেন যারা আহলে ওর আন দাবিদার যা আমরা মানে। এদের মতলব আসলে ভিন্ন কি মতলব দিনকে নিজের মন মতো বানাই ফেলা তৈরি করা রসুল বলছেন তোমাদের জন্য ঘরে পালা গাঁদা হালাল না এটা তারা উদ্দেশ্য হচ্ছে রসুলের যে দেখো ওর আনে গাদা হারামে কথা করে আনে নাই গাঁদা হারাম কথা করে আনে নাই আমি বললাম গাদা হারাম যারা কোরআনকে মানে না তাদের মূল উদ্দেশ্য কিন্তু এটাই যে কোরআনে অনেক জিনিসকে হারাম করা হয় নাই সেটাকে হালাল হিসাবে প্রকাশ করা কোরআনে পয়লা বৈশাখকে অস্বীকার করা হয়নি। নাই ঠিক কিনা কোরআনে আসে নাকি বলেন না কোরআনে আছে নাকি কি যাওয়া যাবে না কোরআনে আসে না ওই যে মঙ্গল শোভাযাত্রায় যাওয়া যাবে না নাই কোরআনে নাই এখন তারা বলবে কোরআনে নাই সমস্যা কি চলো বটমুলে চলো শোভাযাত্রা এটা তো কোরআনে নাই সমস্যা কি তো রসুল বলতেছে যে আমি বললাম গাদা হারাম এটা রসুল কেন বললেন কথাটা যে ওই যারা বলে কোরআন মানব রসুলের কথা মানব না তাদের আসল উদ্দেশ্য হচ্ছে এটা কোরআনে অনেক বিষয়ই নাই বিড়াল হারাম এটা নাই কোরআনে বিড়াল হারাম এটা কোরআনে নাই তো তুমি ভুনা করে খাও দেখি হাদৃষ্ঠ মানবান তো ভুনা করে খাও বিড়াল খাও এরকম বহু জন্তু আছে যেগুলো কোরআনে নাই হ্যাঁ কুকুরের কথা খাও কুকুর খাও যা খাও সমস্যা নাই মুনা খাও এগুলো খাবে না আসল উদ্দেশ্য ভিন্ন যে যেই সমস্ত জিনিস করলে তাদের মন খুশি থাকবে যেই সমস্ত জিনিস করলে ইয়াহুদ্দিন আসারাজের সাথে সম্পর্ক ঠিক থাকবে ওই সমস্ত জিনিস যেন করা যায় এবং কোর আন অনেক ক্ষেত্রে অনেক বিষয়কে অস্পষ্ট রেখেছে এটা কোর আন নিজেই বলেছে আয়াতের মতো সাবিহাত আছে অস্পষ্ট আয়াত আছে এগুলোর ইচ্ছা মতো ব্যাখ্যা দিয়া যেন নিজস্ব ধর্ম তৈরি করা যায় এটা হচ্ছে মূল কথা ওই জন্য রসুল লাস্টে একটু কথা জুড়ে দিছেন আমি কিন্তু তোমাদেরকে বলে দিলাম ঘরে পালা গাদা হারাম আমি কিন্তু বলে দিলাম হিংস্র জন্তু হারাম তোমরা খাবানা এর মানে হচ্ছে রসুল বলতে চাচ্ছেন কোরআনে এই সমস্ত বিষয়গুলো নাই আমি বলে দিলাম এমন বহু বিষয় আছে যেগুলো কোরআনে নাই কিন্তু তারা কিন্তু সেটাকে হালাল বাড়ানোর চেষ্টা করবে এমন বহু জিনিস আছে যেগুলো কোরআনে হারাম এটা বলা নাই তারা ওগুলোকে হালাল বাড়ানোর চেষ্টা করবে হারাম বানানোর চেষ্টা করবে যেগুলো করে আরে নাই কিন্তু আমি রসুল বলতেছি তো আমার রসুলের কথা শুনবা আমি যেটা বললাম সেটা শুনবা না ওই সমস্ত মনগড়া মানুষ যারা কথাগুলো বলে তাদের কথা শুনবা কারটা শুনবা কার কথা শুনবো আমরা রসুল করিম সাল্লি আসাল্লামের কথা শুনবো না এই বিকৃত মস্তিষ্কের মানুষ যারা তাদের কথা শুনবো রসুল করিম সাল্ল্লাহি সাল্লামের কথা শুনবো তার মধ্যেই আমাদের জন্য খায়ের রসুলের কথা শুনলেই আল্লাহ তালা ওয়াদা করছেন আমি তোমাকে ভালোবাসবো রসুলের কথা শুনলেই আল্লাহ তালা ওয়াদা করতেছে আমি তোমাকে মাফ করে দেবো এখন আমি যদি রসুলের কথা না শুনি কেউ যদি বলে আমি রসুলের কথা শুনবো না তাহলে কোরআনের বক্তব্য তাদের উপর কি আসে আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে মহাব্বত করি না কেউ যদি বলেন আমি রসুলকে মানি না পুরানের এই আয়াত সুরাহ আলী ইমরানের এই আয়াত তাদেরকে বলতেছেন যা আল্লাহ তালা বলতেছেন তুমি রসুলকে আমার হাবিবকে মানবানা তার হাদিসকে মানবানা তো তুমিও জেনে রাখো আমিও তোমাকে মাফ করব না কারণ এই আয়াতের মধ্যে আল্লাহ তাল্লাহ বলছেন যা আমার ভালোবাসা পাইতে হইলে আমার রসুলকে মহাব্বত করতে হবে আমার ক্ষমা পাইতে হলে আমার রসুলকে মহাব্বত করতে হবে কাজে কেউ যদি রসুলকে অনুসরণ করতে হবে কাজে কেউ যদি রসুলকে অনুসরণ না করে এটা নিশ্চিত নিশ্চিত সে আল্লাহর ভালোবাসা থেকে বঞ্চিত হবে সে আল্লাহর মক্সিরত থেকে বঞ্চিত হবে আমরা এই শাস্তি পেতে চাই না ইনশাআল্লাহ তালা আমরা আমার রসুলকে মহাব্বুত করি আল্লাহকে মহাব্বুত করি এটার প্রমাণ আমরা দেই রসুলকে অনুসরণের মাধ্যমে এটার প্রমাণ আমরা দিব ইনশা আল্লাহ তালা কাজে করবে সব কিছুতে কথায় বিশ্বাসে আমলে সব কিছুতে ইনশাআল্লাহ তালা তাইলে আল্লাহর ভালোবাসা পাবো এবং রসুলের করিম সাল্লা আলী রসাল্লামের সাফাহাত আমাদের হাসিল হবে ইনশাল্লাহ তালা আল্লাহ তালা আমাদেরকে তৌফিকেনায়ত লম্বাচড়া কথা বললাম না সংক্ষিপ ছাড়লাম আপনারা জানেন আমাদের আমার খুব পেশানি যাচ্ছে আজকে বহুদিন পর মসজিদেই আসলাম বহুদিন পর জুমাত সারাত মসজিদে আর আশাও হয়নি তো আপনাদের কাছে দোয়া চাই আম্মা অসুস্থ জানেন খুব মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয়েছেন আম্মা এখন অসুস্থ খুব খারাপ অবস্থায় এই জন্য সবার কাছে দোয়া চাই সব সময় আপনাদের জন্যই তো দোয়া করি এখন আমার মার জন্য দোয়া চাই আল্লাহ তা যেন তাকে সুস্থতা দান করেন আয়া তত ইয়ে দান করেন আসলে মা অসুস্থ হইলে ছায়া অসুস্থ হইলে সন্তানের জন্য যদি কেউ মাকে মহাব্বুত করে থাকে আর সন্তানের জন্য এটা কত বড় কষ্টের কে বুঝবে আপনাদের আলেম হওয়ার দায়িত্ব আলেম না হইলে হয়তো রাতের একটু আর আমি ঘুমাইতে পারতাম আলেম হওয়ার কারণে দিলের ওই যে তরপ ওই ছটফটানি যে হায় মা কি করতেছেন আল্লাহ জানে ওই জন্য ওই তরপের কারণে রাতে ঘুম হয় না অস্থির জীবন কাটাইতেছে আল্লাহ তালা যেন হায়াতে তইবে দেন আমাদেরকেও শান্তি দেন দোয়া চাই আমাদের এখানে জি দোয়ার পরে দিয়ে কিছু প্রতিদিনের শূন্যত আমলের কিছু বই এক ভাই দিয়ে গেছে আমাদের মুফতি মনসুল্ল সাহেবের ইয়ে করা তো এটা যাদের দরকার নিয়ে যাবেন ইনশাআল্লাহ তালা প্রত্যেক দিনের যে আমলগুলোর শূন্যত্তর ইয়ে আমাদের জানা দরকার আজকের কথা ওটা যে রসুলের প্রত্যেকটা আমল যেন আমার আমল হয়ে যায় ইনশাআল্লাহ তলাফল কি রেজাল্ট কি হবে রেজাল্ট হবে যে আমার মৃত্যুর সময় রসুলের সুন্নার উপরই আমার মৃত্যু হবে ইনশাআল্লাহ তালা এটা হাদিসের কথা রসুল বলেছেন ইন্নাকুম তু সারুন তোমার হাসর ওই অবস্থায় হবে তোমার মৃত্যু যে অবস্থায় হয়েছে এখন মৃত্যু কি অবস্থায় হবে রসুল বলেন ওই ইনকাকুম কামুন এক মহুন একামা হিয় তোমার মৃত্যু হবে ওই হালতেই তোমার হায়াত জিন্দগি যেভাবে কাটছে এই আমার প্রত্যেকটা আমল যদি সুন্নতির উপর হয় একদম জেনে শুনে ইচ্ছা করে করে যে আমি সুন্নতির উপর আমল করতেছি ইনশা আল্লাহ আল্লাহ চায় তো ওই মৃত্যুর সময় সুন্নতার ইনশাল্লাহ এবং হাসরের মাঠে সুন্নতি আমলের অবস্থায় আল্লাহ তালা উঠাবেন আমি আল্লাহ তালা কবুল করেন আমি আল্লাহ